ই আহমদ মুসা্জি ব্লের তাহ সিরিজের বাংলা অজলেক্টে সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাসিরীর মিডিিয়া সর জন্য। আজ্সালা মু আলাই কুম ওরাহমাতুল্ললাহইবাররা ক্যাতু। ইননাল হাান্দাল্লাহওয়াসবলা তু আ্সালা মু আলা রাসুল ওয়া আলা আলেহ ও আসহা বিহী ওসাল্লামমাতাসলি মাং কাছে আম্মা বাহাজ।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 আমি তো মনে করি তুমি নিশ্চয়ই জাদুগ্রস্ত ফিরেউন মুসা সাথে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করতে লাগলো মুসা আলাই তখন কি বললেন আল্লাহ তাকে বলেছিলেন ফকৌল কাল তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে হেকমা অবলম্বন করার কথা বলা হয়েছিল কিন্তু এখানে তিনিছি তুমি ধ্বংস হয়ে গেছ সমস্ত কল্যাণ থেকে দূরে সরে গেছো তুমি সুরা আল ইসরাতে এই আয়াতগুলো আপনারা পাবেন এখানে মাসবুরা অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত শাস্তিপ্রাপ্ত ও অভিশপ্ত ইবনু আব্বাস রাজি আল্লাহা বলেন অর্থাৎ তুমি ধ্বংসপ্রাপ্ত কিংবা শাস্তিপ্রাপ্ত হতে যাচ্ছ যেমন মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন মাজবুরা মানে ধ্বংসপ্রাপ্ত আলফার মতে মাজবুরা মানে তার মাঝে ভালো কোন কিছুই আর নেই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 তার কাফির হবার বিষয়টি নিয়ে তার সাথে তর্কে আপনি জড়াবেন না কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সে কাফির সে যে কাফির এটা দেওয়ার সময় তাকে বলতে যাবেন না আর তাকে এটা বলার কোনো মাঝেও যারা জানতে আগ্রহী যাদের সঠিক পথে ফিরে আসার সম্ভাবনা আছে তাদের সাথেও নম্রতা অবলম্বন করতে হবে অনেকে আছে বিদায়তের ব্যাপারে উদ্ধত ও একগুয়ে তারা সগর্বে বিদায়তের দিকে মানুষদের দাওয়া দিয়ে বেড়ায়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 দাওয়ার ক্ষেত্রে নরমপন্থা অনুসরণের দলিল হিসেবে লোকে ফিরাউনের কাহিনীর পাশাপাশি নূ আলাইসালামের ঘটনা উল্লেখ করে এটি সত্য ঘটনা তারা আপনাকে বলবে যে নূ আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর যাবৎ দাওয়া দিয়েছেন সাড়ে নয়শো বছর ধরে তিনি কেবল দাওয়াই দিয়ে গেছেন কেবল দাওয়াতেই দিয়ে গেছেন তাই আমাদেরও তার মতো ধৈর্যশীল ও নরম হতে হবে আর কেবল দাওয়া আর দাওয়া আর দাওয়াই দিয়ে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতে বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালা বিথি ফিহিম আলফ সানাতিন ইল্লা খামসিন আমি নূকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম তিনি অবলম্বন করেছিলেন কিন্তু ফিরাউনের কাহিনীর মতো এরও আরেকটি বিস্তারিত কাহিনী আছে আর হে আমার জাতি আমি তো এজন্য তোমাদের কাছে কোনো ধনসম্পদ চাচ্ছি না আমার বিনিময় তো শুধু আল্লাহর দায়িত্বে রয়েছে আর আমি তো বিশ্বাসীদেরকে টাড়িয়ে দিতে পারি না নিশ্চয়ই তারা নিজেদের পালন কর্তার সাথে সাক্ষাৎ করবে উপরন্তু আমি দেখছি তোমরা এক নির্বোধ সম্প্রদায়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 তিনি তার বাবাকে বলেছিলেন হে আমার পিতা শৈতানের ইবাদত করবেন না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 তিনি তার বাবার প্রতি সদয় ছিলেন তিনি বছরের পর বছর উত্তম ও কোমল উপায় অবলম্বন করেছিলেন কিন্তু এক সময় তিনি তার কমের উদ্দেশ্যে বললেন ভিক তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো তাদেরকে তবে কি তোমরা বুঝবে না দুটো কেরাতে উফ এসেছে প্রথমটি হল উফ হিসেবে অর্থাৎ ফায়ের উপর ফাথা বা জবর অন্য কেরাতে সাদ্দার সাথে কাঁচরা বা জের যুক্ত হয়ে এসেছে অর্থাৎ উফফিন, উভয় ক্ষেত্রেই এর অর্থ দাঁড়ায় আল কারাহিয়া ওয়াল ইফতিকর যার মানে হলো অপছন্দ ও ঘৃণা উফফিল লাকুম উফ এটা আমি ঘৃণা করি লাকুম আমি তোমাদেরকে ঘৃণা করি এফতিকর মানে আমি তোমাদেরকে ঘৃণা ভরে ত্যাগ করছি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 আবু বললেন না আপনাকে বিয়ে করার ইচ্ছা করেছিলেন কিন্তু ইচ্ছে করে ইদ্যতক বাড়িয়ে বলেছিলেন যাতে সে আরো কিছু কাল কষ্ট ভোগ করে তো সুবাইয়া রবিআল আনহা রসুল্লাহ আলহ্লামের কাছে গেলেন রসুল উল্লাহ সাল্লাহ কি বললেন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 আরেক বর্ণনায় এসেছে বললেন তুমি মুক্ত তোমার হয়ে গেছে চাইলে বিয়ে করতে পারো করা এক বেদুইনের সাথে আচরণ করেছিলেন তাকে আপন করে নিয়েছিলেন কারণ রাসুল উল্লাহ সাল্লু কাছে মনে হয়েছে এই পরিস্থিতিতে সেই ব্যক্তির উপর কঠোর হওয়া দরকার মুসলিম আবুদাউদ এবং আন্নাশাইতে এসেছে এক ব্যক্তি একবার বক্তৃতা শুরু করেছিল আমাদের সব খার শুরুতে আমরা এটা বলি অবাধ্যতা করবে এখানে সে আল্লাহ ও তার রাসুলের পরিবর্তে তাদের শব্দটি ব্যবহার করেছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার কথায় সারা দিয়ে বললেন বিয়া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 আরেকটি বর্ণনাতে রাসুল উহ সাল্লাহ আলসালাম বলেন কুম ইহাব ওঠো বের হয়ে যাও অন্য বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন বিশাল খতিব আন্তঃ দুর্দশাগ্রস্ত খতিব আলিহাস্লাম জানতেন যাই হোক ওই পরিস্থিতিতে রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের বিবেচনায় তার সাথে এমন আচরণ করাই যুক্তিসঙ্গত মনে হয়েছে সহি মুসলিমে একটি হাদিস আছে খুদ্বা দেওয়ার সময় খতিব হিসেবে জুমাহর সালাতেছিমাইয়ার এক নেতা দাঁড়িয়ে খুদ্া দেওয়ার সময় তার হাত উত্তোলন করছে অমারা রাজিউল্লাহু আনহু বললেন আল্লাহ ওই দুই হাতকে লাঞ্চিত করুক রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মিম্বরে দাঁড়িয়ে কখনোই আল্লাহ ওই দুই হাত কে লাঞ্ছিত করুন ওই পরিস্থিতিতে এমন কর্কশ কথা বলা এমন কঠোর হওয়াই অমারা রাজি আল্লাহ তনহুর কাছে সমীচীন মনে হয়েছে আরেকটি উদাহরণ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 এভাবে ঘর সাজানো রাসুল উল্লাহ অপছন্দ করতেন, কিন্তু অজুহাত দিতে শুরু করলেন যেভাবে এখন অনেকেই দেয় আবু আইয়ুব সেখানে বসতে অস্বীকৃতি জানালেন অনুষ্ঠান থেকে চলে গেলেন রাহু তু আজমাইন অধিকাংশ আলীমদের মত হচ্ছে বিয়ের দাওয়াত কবুল করা ওয়াজিব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 এটা অবশ্যই একটি মারাত্মক কথা ছিল আমি এখানে থাকবো না এই যাব। কেন তিনি এমন করেছিলেন কারণ সেই অবস্থার প্রেক্ষিতে তার কাছে মনে হয়েছিল যে তাদের সাথে এভাবেই আচরণ করা উচিত রাজি আল্লাহ তালা আনহুন চলুন উল্লেখ করা ঘটনাগুলো থেকে সারসংক্ষেপ বের করি আমরা আমর বিল মা আরুফ ও নাহিয়ানিল মু এবং দাওয়ার ক্ষেত্রে মূলনীতি হল উদার হওয়া আপনি যথাসম্ভব কোমল হবেন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 ইসলামে প্রবেশের মাত্র কয়েকদিন যেতে না যেতেই আবু বকর সিক আনহু পাঁচজন সাহাবিকে তার দাওয়াতের মাধ্যমে ইসলাম কবুল করালেন তারা ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির পাঁচজন ওসমান ইবনুল আফফান আর জুবাইর ইবনুল আওয়াম আবদুর রহমান ইবনে আউফ সবনে আবি ওকাস তলহা ইবনে ওবাইদুল্লাহ রাজি আল্লাহ তাল আনহু সেই সময় আবু বকর রাজি আইন ছিল যার দ্বারা তিনি কাউকে ইসলামে আনার মতো সব অর্জন করতে পেরেছিলেন তিনি জানতেন আর এটির দিকেই তিনি দিয়েছেন সেই প্রথম সময়ে কাউকে ইসলামে আনার মতো পুরস্কার কতই না উত্তম ছিল তার জন্য ইসলামের একেবারে প্রাথমিক অবস্থা তার দাওয়াতে আল্লাহ শরাতুল মুবাসরুন আবিল জান্নার অন্তর্ভুক্ত পাঁচজন সাহাবি ইসলাম গ্রহণ করলেন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 আপনারা কি এখন বুঝতে পারছেন যে কেন আবু বেশি আসলে আমাদের সবার ইসলামের পিছনে তার অবদান ছিল বড় বড় সাহাবিদের ইসলাম গ্রহণের পিছনে অবদান ছিল তার রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের দাওয়াত পেয়ে আবু বকর রাজি আল্লাহ আনহু ইসলাম কবুল করেছিলেন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 তার দাওয়াতে ওসমান ইবনু আফফান রাজি আল্লাহ তে আনহু ইসলাম কবুল করেছিলেন পরবর্তীতে তিনি ইসলামের তৃতীয় খলিফা নিযুক্ত হন ওসমান আফান রাজি আল্লাহ আনহু উম্মার জন্য এত বেশি কল্যাণকর কাজ করে গিয়েছেন বলে শেষ করতে গেলে সপ্তাহের পর সপ্তাহ কেটে যাবে এই সব সওয়াবের ভাগিদার কে হবে ওসমান রাজি আল্লাহ তাল আনহু এর সবাব পাবেন আর যেহেতু আবু বকর রাজি আল্লাহ তালহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছেন তাই এই সমপরিমাণ পরিপরিমান সবাব আবু বকর রাজি আল্লাহ তাল পাবেন সুবাহান আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ লোককে ইসলামে প্রবেশ করিয়েছিলেন আবি ওয়াকাস যেসব স্থানে ইসলামের আলো পৌঁছে দিয়েছিলেন তার আমল নামায় সেখানকার কোটি কোটি মুসলিমের সবাব যুক্ত হচ্ছে আবার এই সব সবাব আবু বকর রাজি আনহুর আমল নামায় যুক্ত হচ্ছে এর এক বিন্দুও কম করা হচ্ছে না আমি আগেই একটি হাজিস উল্লেখ করেছি কেউ যদি কাউকে ভালো কাজের নির্দেশ দেয় তবে সে তার সমপরিমাণ সব পাবে থেকে শুরু করে ইরাক ও পারস্যের সবার ভালো কাজের সবাব পাবেন ঠিক তেমনি আবু বকর রাজি আল্লাহ তাল আনহু এর স্বয়াব পাবেন দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের মধ্যে পাঁচজনই তার মাধ্যমে ইসলাম কবুল করেছিলেন তিনি বিলাল রাজিউল্লাহআলা প্রবেশ করতে সাহায্য করেছিলেন চিন্তা করে দেখুন বিলাল রাজি আল্লাহ মর্যাদা ত্যাগ ও অর্জন কত ব্যাপক কত বিশাল বিল তাল আনহুর যত সবাব আবুবকর রাজি আল্লাহ তেআলা আনহুও তাঁর সমান সবাবের অধিকারী হবেন কবরে তার আমল নামায় এসব সবাব যুক্ত হচ্ছে আরেকটি উদাহরণ আতফাইল ইবনে আমর আদসি ছিলেন তার গোত্রের নেতা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 তিনি ছিলেন হাদিসের ভান্ডার বহু ফজিলতের অধিকারী একটি হাদিস পড়তে গেলে আমাদের কতবার লাগে যতবার হাদিস আপনারা পড়ছেন আপনারা বলেন এভাবে তার জন্য যতবার দোয়া করেন এই সব দোয়া আর তুফাই লিবনা আমর আর দাউসি রাদি আল্লাহ তাল আনহুর বেলাতেও যোগ হচ্ছে তার গোত্রের নাম ছিল দাওস তাদের ইসলামের পথে আনতে তাকে বেশ কঠিন সময় পার করতে হচ্ছিল আমার গোত্রের লোকদের জন্য দোয়া করুন আমার ইচ্ছা আপনি তাদের জন্য দোয়া করবেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম ছিলেন একজন কোমল দায়ী ছিলেন পুরো মানব জাতির জন্য রাহমাদ স্বরূপ তিনি দোয়া করলেন আল্লাহদি দাউসেন হে আল্লাহ আপনি দাওস গোত্রকে হৃদায়াত দিন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 তিনি তার গোত্রের প্রায় আশি বা নব্বইটি দলসহ রাসুল উল্লা সাল্লু আলিহসাল্লামের কাছে গেলেন তারা সবাই কাছে গিয়ে পাঠ উল্লাহাদল এবং তাকে বায়া দিল সেদিন থেকে শুরু করে মক্কা বিজয়ের শেষ বছরগুলো পর্যন্ত আর তুফাই লিবনে আমর আদাউসি রাজিউল্লাহ তাহু রাসুল উল্লাহ সাল্লু আলহিহসাল্লামের কাছেই থেকে গেলেন আজকের দক্ষিণ সৌদিতে দাউস গোত্রের বসবাস ছিল বর্তমানে সেখানে জাহারান গোত্র এবং তার প্রতিবেশী গামিদ গোত্রের বসবাস রয়েছে এই সময়ের জাহরান এবং গামিদ গোত্রের শত শত আলিম আছেন কারি আল গামিদিকে আপনারা প্রায় সবাই চিনেন আর তুফাই আমর আদাউসি রাজি আল্লাহ তাল আনহু যে শহরে ছিলেন তার পার্শ্ববর্তী শহরে তিনি বাস করতেন এবং তুফাই ও জাহরান গোত্রের শত শত আলিমের কারণে সবের অধিকারী হচ্ছেন আর তুফাই লিবনে আমর আদাউসি রাজি আল্লাহ আনহু কবরের সাহিত থেকে এর সবাব পাচ্ছেন আর এই একই পরিমাণ সব আবার কার আমল যুক্ত হচ্ছে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 ছুকাল পরে মুসাহসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে বার্তা পাঠালেন মদিনার সব লোক ইসলাম কবুল করেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম চাইলে এখানে চলে আসতে পারেন ব্যাপারটা শুরু হয়েছিল নাপিতের দোকানের ছয় জন কিশোর থেকে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম নাপিতের দোকানেও দাওয়া পৌঁছে দিয়েছিলেন যার ফলশ্রুতিতে ইসলাম মদিনা পর্যন্ত প্রসার লাভ করে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 তার মানে আফ্রিকাতে যত সংখ্যক মুসলিম আছে এদের প্রায় সবার সবাব জাফর ইিবের আমল নামাতে লিখা হবে ইনশা আল্লাহআলা তিনি নাজীকে দিয়েছিলেন ফলে সেখানকার রাজ্যে ইসলামে প্রবেশ ঘটে ইসলাম ছড়াতে থাকে একইভাবে ইসলাম প্রচার করেছিলেন আর আমরা এখানে যাদের কথা বলছি জাফর ইবনে আবু তালিব নোয়াজ ইবনে জাবাল সহ তারা সবাই ছিলেন তরুণ তাদের বয়স ছিল বিশের ঘরে রদিউল্লাহ তালা আনহুন সুরা ইয়াসিনে বর্ণিত সেই মুমিনের কথা আপনাদের প্রায় সবাই জানা আছে সম্ভবত সুরা ইয়াসিনের কম বেশি আয়াতে তার ঘটনা উল্লেখ এসেছে কে ছিলেন তিনি জাকি নিয়ে কুরআনের ১৬টি আয়াত জুড়ে এই কাহিনী বিবৃত হলো। اذ ارسلنا اليهم مثنين فكذبوهما فعززنا بثالث فقالوا اننا اليكم مرسلون قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون قالوا ربنا يعلم اننا اليكم لمرسلون وما علينا الا البلاغ المبين قالوا اننا تطير نبيكم لا انتم تنتهون لانرجمنكم وليمسنكم منا قالوا طائركم معكم ان ذكرتم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 আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি না হো তবে অবশ্যই তোমাদেরকে পাথর হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে তোমাদের শাস্তি স্পষ্ট করবে রাসুলরা বলল তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সুরা ইয়াসিনা চোদ্দ থেকে উনিশ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 সে কি এবং বলল হে আমার সম্প্রদায় রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না এবং যারা সুপথ প্রাপ্ত ব্যক্তিটি চলমান ঘটনার ব্যাপারে জানতে পেরে শহরের দূর প্রান্ত থেকে ছুটে গেলেন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 লোকদের এই সংবাদ জানানোর ইচ্ছে তার মধ্যে কাজ করছিল আপনাকে দাওয়ার কাজে উৎসাহিত করতে যদি রাসুলগঞ্জ সাহাবাগন কি কোন মানুষের উদাহরণ যথেষ্ট না হয়ে তাকে তাহলে জিনদের দেখুন জিনরাও দাওয়াত দেয় এতে তারা বেশ দক্ষ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 কিন্তু তিনি একটি পাখি দেখলেন সুলতান সুলাইমান পাখি কুলকে পর্যবেক্ষণ করলেন এবং বললেন কি ব্যাপার আমি হুদহুদকে দেখছি না কেন সে অনুপস্থিত নাকি সে উপযুক্ত কারণ না দর্শালে আমি অবশ্যই ওকে কঠোর শাস্তি দেবো কিংবা জবাই করব। পাখিটি ফিলিস্তিন থেকে ইয়েমেনে গিয়েছিল আর তারপর সেখান থেকে সে আসে সে ভালো কাজের আদেশ দিত এবং মন্দ কাজের নিষেধ করতো দাওয়ার কাজে ব্যস্ত থাকার কারণে বাহিনীর সাথে অংশগ্রহণ করতে তার দেরি হয়ে যায় সে বললি সালামকে থামিয়ে দিয়ে বলল আপনি জানেন না এমন এক বিষয়ের সংবাদ নিয়ে এসেছি আমি সে কি সংবাদ এনেছিল সুলা আন্নামের ২৩ থেকে ২৬ নাম্বার আয়াতে এই ঘটনা বর্ণিত হয়েছে হুদহদ বলল আমি এক নারীকে সাবাবাসীর উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই এবং তার কাছে এক বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান ওদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভিত করেছে এবং ওদেরকে সৎ থেকে বিরত রেখেছে ফলে ওরা সৎ পায় না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 চারটি প্রাথমিক মূলনীতির তৃতীয়টি অর্থাৎ আগামী পর্বে চারটি নিয়ে অর্থাৎ আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মোবাইলশিরিফ মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ